মানবতা সমাধানো রেসর পুরো রে সসালামুক আলহামদুলিল্লাহ রসুলিল্লা উমাল ফজ্বিন রাজিম কে সবসময় সম্মানিত করেন আর অসৎদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্ত করেন সলাত এবং সালাম রাসুল্লাহ সাল আলিহিসাল্লামের উপর যাকে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করেছেন আর আখেরাতে সবচেয়ে বেশি সম্মানিত করবেন আমাদের তফসির সুরায় সাফাতের আয়াত নম্বর একশো চোদ্দ এখান থেকে আমরা শুরু করব আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন এখান থেকে মূসা এবং হারুন আলি হেমা সাল্লামের কথা সংক্ষেপে বর্ণনা করেছেন যে আল্লাহ আল্লাহফাকের যে অনগ্রহ তাদের ওপর ছিল ওয়াল্লাহাদ মানান্না আলা মূসা ওয়া হারুন আর নিশ্চয়ই আমি অনুগ্রহ করেছিলাম এহসান করেছিলাম মূসা এবং হারুন আলি সালামের ওপর ওনায় জৈনা এবং তাদের উভয়কে মুক্তি দিয়েছিলাম ওয়া কৌমাহমা তাদের জাতি মনি ইসরাইল। তখনকার মমিনদেরকে সৎকর্মশীলদেরকে মিনাল কারবিল কার্বিল মহা বিপদ থেকে অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের বংশধরের জুলমত্যাচার থেকে এবং তাদের গোলামীর জীবন থেকে নাজাদ দিয়েছিলাম স্বাধীনতা দিয়েছিলাম যেটা মহরমের দশ তারিখে আসুরার দিনে ছিল ওনা সাহু ফাঁকান গালেবিন এবং তাদের সাহায্য করেছিলাম ফলে তারা বিজয় লাভ করেছিল ধ্বংস হয়েছিল শত্রু ফেরাউন এবং ফেরাউনের অনসারীরা আর আল্লাপাক বিজয় দান করেছে মৌসা আলি ইসালাম এবং তার কম মমিনদেরকে ওয়াত আহমাল কিতাব আল মুস্তাবিন আর তাদেরকে সুস্পষ্ট অর্থাৎ মৌসা এবং হারুনকে সুস্পষ্ট কিতাব দিয়েছিলাম তৌরাত ওয়াহাদ আহমদ সেরাত আল মুস্তকিম আর মোসা হারুনকে সহজ সরল পথও দেখিয়েছিলাম ও তারক না আলে হেমাফিল আখেরিন আর তাদেরকে পরবর্তীতে আশা মমিনদের জন্য স্মরণীয় করে রেখেছিলাম ক্যামত পর্যন্ত মৌসা হারুন আমিয়ার নাম কত শ্রদ্ধাভরী মানুষ নেই আল্লাহ আল্লাহাক তাদেরকে স্মরণীয় করে রেখেছেন সালামুন আলা হারুন এবং হারুনের উপর শান্তির ধারাবর্ষিত হোক ইন্নাক নিশ্চয় আমি এইভাবে সৎ কর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি ইন্না হুমামিন এবাদিন আল মমিনী নিশ্চয়ই এরা আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল তারপরে আল্লাহ পাক ইলিয়াস নবীর কথা সংক্ষেপে বর্ণনা করেছেন ইলিয়াস আলহিসাল্লাম নবী ছিলেন আল্লাপাকির বনি ইসালদের এবং তার কথা কোরআনে কে মাত্র দুই জায়গায় বর্ণিত হয়েছে ওয়াই ইলিয়াস আল্লা মিন আল মুরসালিন আর নিঃসন্দেহে ইলিয়াস রসুলদের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ প্রেরিতদের অন্তর্ভুক্ত ছিলেন যেখানে মুরসালিন বলেছেন তার মানে এই নয় যে তাকে কিতাব দেওয়া হয়েছে বরং শাব্দিক অর্থে সেখানে মুরসাল বলা হয়েছে প্রেরিত যে কোনো প্রেরিত ব্যক্তিকে রসুল বলা হয়। তো এই অর্থে যে সংজ্ঞা ওলমারা করেছেন সেই সংজ্ঞা অলমাদের ইজতেহাদ কিতাব দেওয়া হয়নি কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন আল্লাহফাকবুল আলামিন বলছেন ইদকাল আলী আলা আল্লাহত্তাকুন যখন নিজ জাতিকে বলেছিলেন তিনি যে আল্লাহকে কি তোমার ভয় কর না গোনা থেকে বাঁচতে চাও না বনি ইসরায়েলরা খুব দ্রুত সিরকে লিপ্ত হয়ে যেত মাত্র ৪০ দিনের মধ্যে মুসা আলি ইসাল্লাম জীবদ্দশাই গিয়েছেন তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে এদিকে গোপূজা শুরু করে দিয়েছে এইরকমই মুসা আলি সাল্লামের আহরণ আলি ইসলামের এনতেকালের পরেই দ্রুত এরা শিরকুফুরিতে লিপ্ত হয়ে গেছিল ইলিয়াস আলিহিসাল্লামকে আল্লাহাক যখন পাঠান তখন এবং ইসরায়েল এরা মূর্তি পূজক হয়ে গেছিল এরা বাল নামক এক বড় দেবতার পূজা করত আল্লাফাক রব্বুল আলমিন বলছেন যে ইলিয়াস আলি সালাম জাতিকে বললেন আল্লা তাহ তখন তোমরা আল্লাহকে ভয় করবে না তোমরা পাপ থেকে সির থেকে বাঁচবে না আত্মা দো ওনা বাহান ও তা আহসান খালেকিন তোমরা বাল নামক उपास्य डाक आहवान कर प्रार्थना करूज कर तुम्हारा ड़े दिए सब चाहते श्रेष्ठ सृष्टिकर्ता केसन खाले जिन आल्लाक झेड़े दिए अल्लाह जिन अल्लाह रब्बाकुम तुम्हारेपालक और आबाकुमलाउल तुम्हारे पूर्वर समस्त पूर्वपुरुषतिपालक फैकूह कानुष बाका पथे चले जाए सोजा कर बड़े मुश्किल তারা ইলিয়াস আলি সাল্লামকে মিথ্যা মনে করেছিল সুতরাং তাদেরকে অবশ্যই আল্লাহর সামনে শাস্তির জন্য হাজির করা হবে জাহান নামে উপস্থিত করা হবে ইল্লা মুখলাসিন তবে আল্লাহ পাখের একনিষ্ঠ বান্দা যারা ও তারাক না আল ইহিল আখেরিন আর এই ইলিয়াস আলি সাল্লামকে পরবর্তী লোকেদের মাঝে মমিনদের মাঝে স্মরণীয় করে রেখেছি সালামুন আলা ইলিয়াসিন ইলিয়াসিনুতরাং ইলিয়াসিনের প্রতি সালাম হোক এই ইলিয়াসেরই অপর নাম মানে অন্যরকম উচ্চারণের নাম হচ্ছে ইলিয়াসিন আর এটা আগের যুগ থেকে চলে আসছে যেমন জিব্রাইলের নাম জিব্রাইল আর জিবরিল মিকাইলের নাম মিকাল কোরআন মিকালা বলেছে না মিকাইল ইব্রাহিম আলাইসাল্লামের নাম ইব্রাহিম আর আব্রাহাম কোরআনে কেরিমের যে সাত বা দশ রকমের তেলাওত আছে তো ইব্রাহিমে আব্রাহম তেলাওতে আসে আর ইংরেজিতে আব্রাহাম বলা হয় তো এইভাবে ইলিয়াসের অপর নাম মানে উচ্চারণে ইলিয়াসিন বলা হয়তো। সেই নবী কি এখানে বলা হয়েছে অন্য কোনো নাম সেটা নয় ইন্না কাজা নাজিজল মোহসেন নিশ্চয়ই আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্নাহমিন এ বাদ আল মমিনিন ইলিয়াস মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল ওয়া ইন্না লুতান আল মুরসালিন এখানে আল্লা তালিসাল্লাম সম্পর্কে বলছেন নিঃসন্দেহ লুতো প্রেরিতদের অন্তর্ভুক্ত ছিল রসুলদের অন্তর্ভুক্ত ও আহলাহু আজমাইন যখন তাকে এবং তার পরিবারকে অর্থাৎ তার দুই মেয়ে ছিল যারা মো মেনা ছিল তাদেরকে আল্লাহ পাক নাজাদ দিয়েছিলেন আল্লাপাকের আজাব থেকে এবং এই পাপিষ্ট জাতি থেকে ইল্লা আজুজান ফিল গা তবে ওই বৃদ্ধা বুড়ি লুত আলি সাল্লামের স্ত্রী পাপিষ্ট সে ইমান নিয়ে আসেন ই লুত আলি সালামের ওপর আল্লাহর ওপর আল্লাপাক বলছেন ফিলগাবেরিন তারা যারা অবশিষ্ট থেকে যাবে আজাবে ধ্বংসপ্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে এই বুড়ি মহিলা সোম্মা দম্মার্নাল আন অতপর অন্য অন্যদেরকে ধ্বংস করে দিয়েছিলাম তাদের বহু পাপ ছিল সবচেয়ে বড় পাপ ছিল শির আর আর একটি নোংরা আর জঘন্য পাপ ছিল যা মানবজাতি তার পূর্বে করেনি তা ছিল সমকামিতা পাক মক্কার মুশ্রেকদেরকে আরবদেরকে বলছেন সম্বোধন করে ওয়াইন্না কুমলা তামা আলিহি মুসবেহন তোমরা শিক্ষা নিতে চাও না নিঃসন্দেহে তোমরা ওই লুত আলি ইসালামের জাতিকে যে এলাকায় ধ্বংস করা হয়েছে সে এলাকা হয়ে সকালেও তোমরা অতিক্রম করে থাকো অবিল্লাইলে আর রাতে অতিক্রম করে থাকো অর্থাৎ রাত দিন তোমরা যাচ্ছ আসছ দেশে যখন তোমরা ব্যবসার উদ্দেশ্যে যাও তখন ওই রাস্তা দিয়ে সাগরের পাশ দিয়ে সাদ্দুম এলাকা যে এলাকায় লুত আলি ইসাল্লামকে পাঠানো হয়েছিল ওই এলাকায় দিয়ে তোমরা চলাফেরা করো ইতিহাস জানো সত্য ইতিহাস কেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন তারপরে তোমরা পাপিষ্ট হয়ে থেকে যাবে তোমরা কি এ প্রতীক্ষায় আছে যে ওই রকম আজাব শাস্তি তোমাদের উপর আসুক আল্লাপাক তারপরে বলছেন যে আফাল্লা তা কোনো চিন্তা করে তোমরা দেখো না একটু চিন্তা করো ওয়াই ইউনুসালাম আল মুরসালিন তারপরে আল্লাহ পাক ইউনুস আলাইসালামের কথা বলছেন যে নিশ্চয় ইউনুস আলাইসালামও প্রেরিত ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইজ আবাকা এল আল ফুলকিল মাসুন যখন তিনি পালায়ন করেছিলেন মানে নিজের ইচ্ছাতে চলে গেছিলেন আম্বিয়া রসুলনের সম্পর্কে আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যখন যে এলাকায় পাঠাইলাম তোমাকে মানবজাতির জাতির কল্যাণের জন্য হেদায়তের জন্য আমার বিনা হুকুম ওখান থেকে বেরোবে না এই জন্য রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম মক্কা থেকে সাহাবাই কেরামদেরকে হিজরত করার নির্দেশ দিয়ে দিচ্ছেন প্রথম হিজরত হাবাসা চলে যাও তোমরা নবী জাননি আল্লাহর হুকুম হয়নি সেই জন্য মোদিনাই অনেক সাহাবাই কেরাম হিজরত করে চলে গেছেন রাসুলুল্লাহামের আগে কিন্তু তিনি জাননি প্রতীক্ষায় ছিলেন আল্লাহর হুকুম কখন আসে আল্লাহর হুকুম আসতেই দুপুরবেলায় সাথে সাথে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তারা বাড়ি গেছেন অবাকর সিদ্দিক বললেন আশ্বোহবত আসোবাতাল্লাহ আপনার সঙ্গী হতে চায় সঙ্গী হতে চাই দুটো উঁটকেও আমি প্রস্তুত রেখেছি আপনি একটাই চাপবেন আমি একটাই চাপ এটাই আল্লাহ পাকের বিধান ছিল কিন্তু ইউনুস আলি সালামের একটু এখানে ভুল হয়ে যায় তিনি অসন্তুষ্ট হয়ে যখন এই জাতি মাললোনা কথা শিরকুপুরিতেই থাকবে বলে দিলেন যে তিন দিনের মধ্যে তিন দিন পরে তোমাদের ওপর আজাব আসবে এ কথা বলে দিয়ে টান দিলেন চলে গেলেন পাকের নির্দেশের অপেক্ষায় তিনি থাকেননি আল্লাপাক বড়দের ছোট ভুলকেও পাক ধরেছেন আর ধরে সংশোধন করেছেন আর যারা পাপিষ্ট গুনাগার বড় বড়ো পাপ করলেও আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দেন যাতে করে মহাশাস্তি ওই জাহান্নাম মের ইন্দন কবরের জীবনে মতের পরে তাদের কঠোর শাস্তি দেওয়া হয় আর দুনিয়াতে বহু শাস্তি আসে কিন্তু অনেক সময় চক্ষু দিয়েও দেখে না আর অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে না যার ফলে বুঝে না প্রাকৃতিক দুর্যোগ হি থেকে যায় তাদের কাছে দুনিয়ার উত্থান পথন শিক্ষা নাই না যে এত শাস্তি পেলাম এত কষ্ট পেলাম নিশ্চয় আমার পাপ আছে এগুলি ভালোভাবে চিন্তা করে দেখে না পাপিষ্ট লোকের না ইউনুস আলিহালাম আল্লাহ পাখের নবী আল্লাহ পাখের প্রিয় বান্দা এই ছোট্ট কথাটি পাক পছন্দ করলেন তুমি কেন গেলে হতে পারে এদেরকে আমি সংশোধনের সুযোগ দেবো আমি যখন যেতে বলবো তখন তুমি ছেড়ে যাও গ্রাম এ আবাকাইলাল ফুলকিল মা শুন যখন তিনি চলে গেলেন বাড়ি থেকে বেরিয়ে বা গ্রাম থেকে বেরিয়ে বোঝায় নৌজানের উদ্দেশ্যে মানে বোঝায় নৌজানে গিয়ে চেপে গেলেন গেলেন সামনে নদী আসলো আর নদী থেকে কেনারায় দেখলেন যে একটা জাহাজ আছে আর জাহাজে প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে তাতে চড়েও ফেললেন কিছু দূর যাওয়ার পরে তুফান উঠে গেল। আর এত লোক নিয়ে যাওয়া সম্ভব হবে না ফিরেও যেতে পারছে না কি করতে হবে বোঝা হালকা করতে হবে বোঝা হালকা করবো তো ফেলবো কাকে তো কোড়া করা হোক আরবিতে কোড়া বলা হয় যেটাকে বোঝানোর জন্য লটারি লটারি মানে এই জুয়া নাই জিট হারাম যেখানে হার জিত রয়েছে টাকা পয়সার ইত্যাদি মালধনের সেটা হচ্ছে জুয়া জুয়া শৈতানের কাজ আল্লাহফাক বলেছেন মিনাম আলী শৈতান আল্লাহফাক রব্বুল আলমিন এরশাদ করেছেন ফাশাহমা অতপর ইউনুস আলহ্লাম লটারিতে অংশ নিলেন ফাঁকানা মিনাল মুদহাজিন কিন্তু হেরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন তাতে হেরে গেলেন তার নাম চলে আসলো লোকেরা নিক্ষেপ করতে চান এত ভালো মানুষ পরেশগার মানুষ একে কী করে নিক্ষেপ করে না না না কয়েকবার করে লটারি করা হলো অন্য কোনো নাম আসু বারবারও তারি তারই নাম উঠছে তিনি দেখলেন না আল্লাহ আমার ওপর নারাজ হয়ে গেছেন মনে আমাকে ঝাঁপ দিতে হবে বললেন যে ঠিক আছে আমি নিজেই ঝাঁপ দিচ্ছি যাই হোক ঝাঁপ দিয়ে দিলেন সমুদ্রে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এরশাদ করেছেন ফালতাকা মাহুল হুতো তখন বড় একটা মাছ এসে তাকে গিলে ফেলল ওহু মলিম এবং সে যোগ্য হয়ে গেল এখানে সংশোধন করতে চাইলেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 কত জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোথা থেকে কারণ তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছে সেই জিনে ব্যবহার করতে হবে অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হাদিস উদ্দেশ্য উদ্দেশ্য ছিল আলমের উপস্থাপনা হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপথ অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত सम्मानित <ड़्था> भामल फिर आलोचनार दिखे तफसर कर ইউনুস আলহি সালামের ঘটনা সংক্ষেপে মহান আল্লাহ ইরশাদ করছেন এই সুরায়ে সাফফাতের একশো একচল্লিশ বিয়াল্লিশ এই আয়াতগুলিতে মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই ফালতাকা মাহুল হৌতুআ মলিম ইউনুস আলহি সালামকে যখন নিক্ষেপ করে দেওয়া হলো বা পানিতে ঝাঁপ দিলেন তখন তাকে বড় একটা মাছ এসে গিলে ফেলল এবং তিনি ধিক্কার ধিকারযোগ্য হয়ে গেলেন ফলাউলা আনাহু কানা মিনাল আল আল্লাহ পা আকরবুল আলীম বলছেন যে ইউনুস আলি সালাম যদিও মাছের পেটে চলে গেছেন কখনও ইউনুস আলি সালাম সম্পর্কে কথা চিন্তা করবে না যে তিনি মহা মহাঅপরাধ করেছেন এবং তিনি ভালো মানুষ ছিলেন না এমন কথা নয় বরং সর্বদাই তিনি আল্লাহ পাখের তসবিহ করতেন ফালাউলা আন্নাহ কানা মিনাল মুসাব্বাহীন সে যদি তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো ইউনুস আলি সালাম সর্বদাই আল্লাপাকের তসবি তাহালিল করতো আল্লাপের এবাদতবন্দি করতো আল্লাপের অনগত বান্দা ছিল এই ভালো গুন যদি না থাকতো অসত হইতো লালাবে সাফিবাত নেহি তাহলে মাসের পেটে অবস্থান করত করতো এলাউব আসুন পুনরুত্থান দিবস পর্যন্ত কিন্তু যেহেতু সারা জীবন তিনি আল্লাপাকের তসবি তাহালিলকারী সৎকর্মশীল বান্দা ছিলেন সেই জন্য আল্লাহ পাখের আব্বুল আলমিন তার ওপর বিশেষ রহমত করেছেন এটা একটি অর্থ এর দ্বারা এই বিষয়টি বোঝা যায় যেটা আমাদের বাস্তব জীবনে যে আপনার জীবনে আপনি যদি সৎকর্মশীল হন শুরু থেকে কাল থেকে আপনি ভালো মানুষ ইমান আমল সুন্দর কিন্তু কখনো গিয়ে পদস্খলন ঘটল কোনো একটা পাপ হয়ে গেল বা একাধিক ভুল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনার রেকর্ড যেহেতু ভালো সেই আপনার ওপর বিশেষ অনুগ্রহ করবেন আপনাকে তবার তৌফিক দেবেন সংশোধনের তৌফিক দিবেন বড় ক্ষয়ক্ষতি আপনার হবে না শাস্তি দেবেন না এটা হচ্ছে আল্লাহপাকের অনুগ্রহ ইউনুস আলি সালামের মতো চরিত্রবান হন সারা জীবন ভালো থাকেন আর কখনো যদি শয়তানি এরকম সুযোগ পেয়ে যায় আর আপনাকে গাফিল করে দিতে পারে আল্লাহর খাস রহমত অবশ্যই হবে আর কেউ কেউ বলেছেন যে ফালাউল আল্লাহ কান মিনাল সাব্বেহীন মানে ইউনুস আলি সাল্লাম যদি মাছের পেটে গিয়ে আল্লাহর তসবির না করত। আল্লাহর কাছে দোয়া না করতো যেই দোয়া পাক অন্য আয়তে উল্লেখ করেছেন ফানাদাফিজুল সুরাম বেত রয়েছে অন্ধকারের ওপর অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার তিনি দোয়া করেছেন আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ তোমার ছাড়া আমার আর আমি জালিমদের দলে এসে দাঁড়িয়ে গেছি ভুল করেছে এতটুকু দোয়া যথেষ্ট আল্লাহ অনুগ্রহ করলেন এই দোয়া যদি ইউনুস না করতেন তাহলে কেমত পর্যন্ত মাছের পেটে থাকতো এ কথা আল্লাপাক বলতে চাইছেন দুটোই তফসিল করা হয়েছে আল্লাহ বলছেন ফানাবাদ নাহ বিল আরা এ তাকে আমি নিক্ষেপ করা মানে এমন খোলা ময়দান যেখানে কোনো লতা পাতাও নেই গাছও নেই তৃণ লতাহীন প্রান্তরে আমি তাকে নিক্ষেপ করে দিলাম ওহুয়া সাকিম সেই সময় সে রুগ্ন ছিল অসুস্থ হয়ে পড়েছিল ও আমা আলী সাজারাত মিয়াকি আল্লাহ বলছেন তার হেফাজতের জন্য তাকে সুস্থ করার জন্য আমি তার ওপর উদ্গত করে দিলাম লতাপাতা যুক্ত একটি গাছ একদিন বলা হয় এমন গাছকে যেই গাছের কাণ্ড হয় না লতা পাতাওয়ালা গাছ সে লাউ গাছও হইতে পারে তরমুজও হইতে পারে আর অন্য কিছু হইতে পারে এই ধরনের গাছগুলি ওয়ারসাল না হইয়ালা মেয়াতে আলফিন আউয়াজিদুন আল্লাহাক বলছেন তাকে পাঠিয়েছিলাম যে জাতির কাছে যে জাতির সংখ্যা এক লাখ বা তারও বেশি ছিল আল্লাফাক এখানে সন্দেহ করে বলেননি বরং আল্লাহাক রব্ুল আলমিন বলতে চেয়েছেন যে তাদের সংখ্যা অনেক ছিল যেমন আমরা যদি বলি যে তোমার কাছে দশ বার করে এলাম তার মানে এই না যে দশ বার গনে গিয়েছেন বরং অনেকবার এখানেও সেটাই বোঝানো হয়েছে ওয়ারসাল নাহু আর তাকে এই ইউনুসকে আমি প্রেরণ করেছিলাম নবী করে এলাম মেয়াতে আলফিন এক লক্ষ একশো হাজার এক লক্ষ মানুষের উদ্দেশ্যে অথবা তার চেয়ে বেশি তাদের জনসংখ্যা ছিল এমন জনবস্তিতে এমন এলাকায় নবী করে পাঠিয়েছিলাম হা মানু এরা ইমান নিয়ে ঘটনাটা শ্রীর কারণ এই বর্ণনা করেছেন যে ইউনুসালাইলাম হ্রাগ করে চলে গেলেন আর বলে দিলেন দেখো তোমাদের ও তিন দিনের মধ্যে আজাব আসবে বা তিন দিন পরে আজাম আসবে এরা দেখলো যে ইউনুসলসালাম খোঁজাখুঁজি করলো সংশোধন করে যে আমরা ভুল করি যে এখন ইউনুসালিসাম হাতে গিয়ে মাফ চাই আর আল্লাহর কাছে ক্ষমা চাই ইউনুসলি সালামকে খুঁজে পেলেন চলে গেছে খবর রাখে না জাতি তখন তারা মাঠে একবারে বেরিয়ে পড়ল নিজের গরু ছাগল পশু আর নিজের ছেলে মেয়ে সবকে নিয়ে মাঠে বেরিয়ে আল্লাহর সামনে কান্নাকাটি শুরু করলো আল্লাহাক রব্বুল আলমী তাদেরকে মাফ করেছে এই একটি জাতি আজাবের লক্ষণ দেখে নেওয়ার পরেও আল্লাহফাক তাদেরকে মাফ করেছিলেন ফামাত্তা নাহম এলাহিন ফা আনু তারা ইমান নিয়ে এসেছিল সুতরাং তাদেরকে কিছু কালের জন্য দুনিয়ায় ভোগ করতে দিয়েছিলাম আল্লাহাক তারপরে একটি আকিদার বিষয় উল্লেখ করেছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন একও এক হোক তার কোনো শরীর যেমন নেই তেমন তার কোনো সঙ্গিনী স্ত্রীও নেই যেমন তার স্ত্রী নেই জোড়া নেই তেমন তার ছেলে মেয়েও নেই কিন্তু আরব মুশরেকরা ফেরেস তাদেরকে আল্লাহর মেয়ে বলতো আল্লাহ তার খণ্ডন করছেন ফাঁসেফ তেহিম এই কাফের মুশ্রিকদেরকে আরবদেরকে জিজ্ঞেস করো আলে রব্বে খাল বানাত তোমাদের প্রতিপালকের শুধু মেয়ে আছে ওয়ালাহমুল বানুন আর তোমাদের জন্য শুধু ছেলে মানে তোমরা তো মেয়ে পছন্দ করো না কারণ আরবরা অধিকাংশই মেয়ে হইলে জীবন্ত দাফন করে দিত আর যদি মেয়ে জন্মে যায় তাহলে একেবারে তাদের জন্য যেন মানহানিকর বিষয় হয়ে গেলো দুটি কারণে তারা মেয়ে পছন্দ করতে না এক হচ্ছে যে মেয়েরা লড়াই করতে পারবে না গোত্রীয় শাসন এক বংশের আরেক বংশের সাথে যুদ্ধ চলছে টেনশন আর মহিলারা অস্ত্র ধরতে পারবে না তাহলে তারা কাফের মুশ্রিক হইলেও বুঝতো যে মহিলারা সেনাবাহিনীতে ঢুকার যোগ্যতা রাখে না আজকালকার শিক্ষিত লোকেরাও বুঝে না আরও মুশ্রিকেরা মুশ্রিক হইলে এটা বুঝতো যে মহিলাদের দ্বারা লড়াই করা কাজ হবে না সেই জন্য মেয়ে জন্ম রেখে লাভ নেই জীবন্ত পুইতে দা আর একটা ছিল তাদের বেকুফি যে তারা মনে করতে যে মেয়ে হবে তার মানে কারো ঘরে বিয়ে দিতে হবে তো কারো শ্বশুর হবো কারো শালা হবো ওইসব হবোই না কর ব্যাপার কেন কাউকে মেয়ে দেবো মেয়ে কারো ঘরে দিলাম মানে তার কাছে দুর্বল যেমন আজকাল মুসলিম সমাজে কুসংস্কার ঢুকেছে বিজাতির সভ্যতা যে মেয়ে পক্ষকে সবসময় চেপে রাখে দমন করে রাখে মুসলুম নির্যাতিত মেয়ে পক্ষ সমস্ত দাবি দবা। আদায় করবে এটা করতে হবে সেটা করতে হবে কোন বংশীয় যদি লড়াই ঝগড়া হয় তো মেয়ে পক্ষকে একেবারে পিসে ছাড়বে সুভায়নাল হক না হক দেখা দেখি নেই মেয়ে দিয়েছে সেই জন্য একবারে দাস গোলাম হয়ে গেছে লাঞ্ছিত অপদস্ত তো জাহিলি যুগের চরিত্র কোরআনে শেখার বিষয় রয়েছে শিখতে হবে সংশোধন করতে হবে আর শুধু কালিমা পড়া মুসলিম আর নামাজটা মোটামুটি পড়লাম হয়ে গেলেন জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলামের বাস্তবায়ন করতে হবে আল্লাহপাক ন্যায় নীতি কায়ম করে ইনসাফ করতে হবে মেয়ে পক্ষ বলে দুর্বল কেন হবে মেয়ে পক্ষ যদি রাজ্য পথে থাকে তাহলে আপনি লাঞ্ছিত অপদস্থ তাদেরকে কেন লাঞ্ছিত করবেন আপনি মেয়ে পক্ষের কাছে কেন আপনি ধন্দৌলত নেবেন যৌতুর নেবেন হারাম কাপুরুষের কাজ কোনো দিন বরকত আল্লাহ দেবেন না এতে আল্লাহ পাকরা বলে আলমিন এর সাদ করছেন যে তোমরা তো ছেলে ভালোবাসো মেয়েকে বরদাস্ত করতে চাও না আর আল্লাহর যেন শুধু মেয়ে নির্ধারিত করলে যে আল্লাহর ভাগে মেয়েটি দিয়ে দিলে। যে ফেরস্তা আল্লাহর মেয়ে আরে আল্লাহর ছেলেও দিত দু চারটা যেমন ইহুদিনা সারা আর করেছে ইয়াহুদিনা ওজারিক আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে আর খ্রিস্টানরা ঈসা কাল্লার পুত্র সাব্যস্ত করেছে তোমরা শুধু মেয়ে আর মেয়ে করে দিলে কেন তার মানে আরব মুশ্রিফরা ফেরিস্তাদের লিঙ্গ মানত আর ফেরিস্তাদের সম্পর্কে বলতে এরা সব নারী জাতি অথচ ফেরেস্তাদের কোনো লিঙ্গ নেই লাইজারো আলাই না স্ত্রীর লিঙ্গ না পুরুষ লিঙ্গ আল্লাহফাক রব্বুল্লা আলমিন ফেরেস্তাদেরকে তার এবাদতবন্দিগীর জন্য সৃষ্টি করেছেন তাদের কাজই হচ্ছে এবাদতবন্দি করা মানুষের মত আর জিনের মতো না যে পাপ শক্তি তাদের মধ্যে আছে আর আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের এই সৃষ্টি জগতে বিভিন্ন দায় দায়িত্ব তাদেরকে দিয়েছেন সেগুলি তাদের সম্পাদন করা হচ্ছে তাদের এবাদত এবং তসবির তাহলিল করা হচ্ছে তাদের কাজ আল্লাহর আদেশ মেনে চলা হচ্ছে তাদের কাজ আল্লাহ করেছি তখন তোমরা সাক্ষী ছিলে দেখেছো নাকি কীভাবে এইসব কথাবার্তা বলো আল্লাহ ইনাহিন ইফকেলুন শোনে রাখো যে এরা একেবারে মিথ্যা কথা বলছে আল্লাহ পাক সন্তান জন্মেছে আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে এই কথা একেবারে মিথ্যা রচনা করেছে ওয়াইনাহুল্লা কাজে বোন এরা হচ্ছে মিথ্যাবাদী আস্তাফাল বানাতে আলাল বানিন আল্লাহকে যদি নিতেই হইতো ছেলে মেয়ে তো দুই রকমই নিতেন মানুষ দুই রকমই পছন্দ করে তোমাদের ধারণা আল্লাপাক মেয়েকে মনোনীত করেছেন বাছাই করেছেন আলাল বানিন ছেলেদের ওপর ছেলে সন্তানের ওপর ছেলে সন্তান নাই মেয়েকেই প্রাধান্য দিয়েছেন তিনি মা আল্লাহ মুন তোমাদের কি হয়ে গেছে কেমন তোমরা অবিচার করছো আফালাত যাক করুন তোমার উপদেশ নাও না আমল্লাকুম সুলতানুমিন আরব মুশ্রিকরা আল্লাহর মাঝে এবং জিনদের মাঝে বংশীয় সম্পর্ক স্থাপন করেছিল কিরকম রিলেশন এর একটি তফসির করা হয়েছে যেটা প্রসিদ্ধ আর আশা করি সঠিক সেটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা কুফুরি কথা যে আল্লাপা কোনো জিনী ইয়াকে বিয়ে করেছে কোনো মহিলা জিনকে আল্লাহ বিয়ে করেছে বিয়ে করার পরে যার ফলে একটা প্রজন্ম জন্মেছে যেটা হচ্ছে মালায়কা ফেরিস্তা ও জাহা আলু বাইনাহু বাইনাল জিন্নাতে নাসাবাহ ওয়ালাকাত আলেমাতিল জিন্নাতু অথচ জিনেরা জানে যে ইন্না হুমলা মহদারুন তাদেরকেও আল্লাহর শাস্তিতে হাজির করা হবে জিন্দের মধ্যে যারা অবাধ্য কাফের মুশরেক পাপিষ্ট বেনামাজি গোনাগার খুনি তাদেরকে জাহান নামে উপস্থিত করা হবে তাহলে আল্লাহর যদি আত্মীয়তা থাকতো জিন বংশের সাথে তাহলে আত্মীয়কে কেউ শাস্তি দেয় আল্লাহ দিতেন না শাস্তি তাহলে সুভান আল্লাহ আম্মাই আছে ফোন যা তারা রচনা করে আর বলে বাড়ায় তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র ইল্লাবাদ আল্লাহের মুখলা সিন তবে আল্লাপাকের খাঁটি বান্দা যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে জাহান নামে হাজির করা হবে না বা তারা এরকম মিথ্যা কথা রচনা করে না ফাইন্মাত আবুদুন তোমরা এবং তোমরা যে যেসবের পুজো করো মা আন্তুম আলিহে বে আল্লাহ নিন আল্লাহফাক বলেছেন ফাইন্না কমাত আবুদুন আরব মুর্শেকদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যে যেসবের পূজা করো এরা আর তোমরা মানবজাতিকে জাতিকে ফেলতে পারবে না তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না তবে ওকেই বিভ্রান্ত করতে পারবে যেই যে স্বেচ্ছায় ওটা কবুল করে নেবে জবরদস্তি তোমাদের মধ্যে এই ক্ষমতা নেই যে তোমরা বিভ্রান্ত করে দেবে ইল্লা মানহ সালিল জাহিম তবে যেই ব্যক্তি জাহান নামের পথকে বেছেই নিয়েছে তোমরা করতে পারবে এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফখর জানা কোরআন বুঝার এবং তার মোতাবেক জীবন যাপনে তৌফিক দান করেন ও সাল্লী মোহাম্মদ ওয়াল আলী ওসহী আজমাই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 फिल्ट कर पवित्र कुरने अनेक बारिमुज साल अर्थात तुम्हारा नामज दाओ जो सम्पद के विशुद्ध कर समर्थन कर डोनेशन और जागत पाठानो ठिकाना आईआरफ आई अल बैंक कानकोट आठचल्लिस क्याथर्पी रोड बार्मिंग पोस्टकोड विच पाउंड अकाउंट नम्बर जीरो डबल वन थ्री टू थ्री जीरो ইউরো account number 01132302 US$ ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি taka transfer শর্ট কোড call জিরো ডবল টাকা জন্য इमेल करेट पीस टी डट ईपन दायित्व पालन कर पुरस्कार निश्चित कर जो दायित्व peace कर